द्वित प्रश्न कर प्रथम तूरत चार रकत सलात, एशा, सलात, विशिष्ट सलाते दो तसाहत रही विशिष्ट सला जो मगर प्रथम तीय रही যেই সালাতে দুই তাসাহত রয়েছে তাতে বলছেন প্রথম তাসাহ পড়তে হবে কি এই বিষয়ে ফকাহাই কেরাম এখতলাফ রয়েছে দুটো মত রয়েছে অধিকাংশ আইম্মাইমদের নিকট প্রথম তাসাহে শুধু আত্মাহাত পড়বে না সালাত সালাম পেশাম শরীয় সম্মতন নয় বা মোস্তাহাব নয় तब बसु गोस्ताह तर मध्य विशेषको उल्लेख शेख इमाम आलि खत स्पर দুই তাসা হতেই আত্ম ইসলামের প্রতি সালাম পেশ করা রহমতুল্লাহ ওবার আর দরুদ ইব্রাহিম রয়েছে আল্লাহাম সাল্লি আলহ মুহ আল্লাহ আল্লাহ মুহমদি রসুল্লা প্রতি সাল করো এবং সালাম পেশ করিজ্ঞাসা করেছেন রসুলামকে আলিক আমরা জানতে পারলাম বা শিখে নিয়েছি যে আপনার উপর সালা কেমন করে পেশ করবো সালাম কি করে পেশ করব আত্ম শিখেছিলেন তো এই যে রিস রয়েছে এখানে কোন কোন রেওয়ায় রয়েছে ফি সলাতে না আমাদের সলাতে আমরা আমাদের সলাতে কেমন করে সালাম তো শিখেছি আমরা সালাত পেশ করব। মানে দূরত যেটিকে বলা হয় ফার্সি ভাষায় আর বাংলা উর্দুতে ফার্সির প্রভাব বেশি পেয়েছে সালাদ অধিকাংশ মুসলিমেরা বুঝবেন না সালাদ এমনকি নামাজ সলাদ কে আর সল্লাত আলহ্ন নবী কে দুরুদ বলছেন এই জন্যই মানুষের সুবিধার্থে সালাত ইব্রাহিম বা দুরুদে ইব্রাহিমে বা দুরুদ বলছি বোঝানোর জন্য বোঝার চেষ্টা করবেন যে সল্লা আলহ্ন নবী সাল আল্লাহ আলমদ ইহমিদ উম মজিদ পর্যন্ত আল্লাহব আরকাল মুহমদ ইন্নকাহ মজিদ পর্যন্ত আলিফি সালাত আমাদের সালাতে কেমন করে সালাত পেশ তো রসুল্লা সাল্লাম এখানে কথা বলেননি যে তোমরা নির্দিষ্ট করে বলেননি যখন এই তফসিল বলেননি রসুল্লাহ বুঝা গেল যে দুই তাসাহুদেই দুরোদ্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহ সাল্লাহ মুহম্মদ পড়া সন্ন্যত বা মুস্তাহাব জি এখন বাকি থাকলো যে দুরুদেব সঠিক মতে এটিও ফরোজ রকুন আর এই মতটি সৌদি আরবের সমস্ত আলামীকরা আমরা প্রাধান্য দিছেন পক্ষান্তরে হানাফি মজা দুরুদ পড়া তাদের কাছে ফরজ নয় সালাতের ভিতরে কেউ যদি শুধু আত্মা পড়া পড়ার সমানের তাসমাত বসে তাতে তাদের সালাত হয়ে যায় আর আত্ম তাদের কাছে শুধুমাত্র সোনাত যাই হোক অবগতির জন্য বললাম আবার বলছি যে যদি কেউ পড়ে আল্লাহ মসাল্লাম মহম্মদ আল্লাহবালিক আলম মহম্মদ প্রথম তাসা হতে তাহলে সেটি সন্নাথ ও মুস্তাহাব ভালো সময় পেলে অথবা এক কি নামাজি হইলে বা ইমাম হলে আরো যদি কেউ না পড়ে তো অসুবিধা নেই অধিকাংশ আমায় কেন আমাদের মজ্জামাটা বললাম